আবুল সাইদ ক্ষুদ্রি রাজিয়াল্লাহ তাল্লাহ্নকে বলতে শুনেছেন আল্লাহ রসুল সাল্লা উলসাল্লাম বলেছেন একবার আমি নিদ্রাবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদের আমার সামনে আনা হচ্ছে আর তাদের পরনে রয়েছে জামা কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত আর উমর ইবনুল খত্তাব রাজিয়াল্লাহ আল্লাহকে আমার সামনে আনা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা অধিক লম্বা হয় টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন সাহাবিগন আরজ করলেন হে আল্লাহ রসুল आनी यार् दाबीद कर जम अर्थ दिन